السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شروع انفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادية لا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله شمان جرشك بندو جهزي خانه بوشه اپنا عماده ربانوشان دخسن شبايكي تيتيو شو দর্শক বিন্দু আমরা আলোচনা করছিলাম ইমাম আবহানি পর একজন অনুসারী ইমাম আবুজাফর তহাবি রহমতুল্লাহ আলহ রচিত বয়ান ও আকিদার জমাতার আকিদা এই গ্রন্থটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন পর্যায়েছেন এবং কোন বেদাহাতি শব্দ না বানোয়ার শব্দ না বরং আকিদার শব্দটি কোরআন এবং সুন্না অনুমোদিত শব্দ যেখানে কোরআন বিভিন্ন সময় ব্যবহৃত হয়েছে এখানে তিনি এরপরে আমরা আজকে আলোচনা করব যে তিনি বলেছেন আকিদাত আহ্ন আহলে সুনা আলাফল তিনি বুঝলাম যে আকিদাটি হচ্ছে হুকমুদ্দিন দৃঢ়ভাবে অন্তরে কোন কিছু ধারণ করা যা কখনো নসর করবে না সন্দেহ পোষণ করবে না এমন জিনিস হচ্ছে আকিদা তো কার আকিদা বলা হচ্ছে আকিদা আহিল সুন জামা শব্দ আমরা পাইলাম শব্দ আমাদের জানা দরকার প্রথম হচ্ছে আহ আহলসুন্মা কখন এদেরকে বলা হয় এদের উপরে এতলাখ হয়েছে এদের বলা হয়েছে আসলে দেখেন আহল সুন্না সুননা অর্থ সুনের অনুসারী অর্থাৎ সাহবায়িক সুন সুন্নত শব্দ অর্থ তরিয়া পদ্ধতি যারা রসুল আহ কোরআন আল্লাহ রসুল সাল্লা মত এবং পথ পরিপূর্ণ অনুসরণ করে চলে তারা হচ্ছে সুননা সাহাবাদেরকে সুন্দরভাবে অনুসরণ করেছেন তারাই হচ্ছে মূলত আহ আকি আহ সুন জামা তারাই মূলত আকি আহ সুন আহলুসুন্না এই যেহেতু দেখা যাচ্ছে যে আহলুসূন্না শব্দটি বিভিন্ন এই অর্থে এসেছে সেখানে আমরা দেখতে পাই সুনাতের অনুসরণ নিয়ে হচ্ছে আহলুসুন্না যদি কেউ রসুল্লাহ হাদিসকে সুন্দর অনুসরণ করে চলে তার আলোসন্না সুন্নত প্রাধান্য দেয় সমস্ত কর্মকাণ্ডে রসুলের জীবন চরিতকে প্রাধান্য দেয়সুলের আদর্শকে প্রাধান্য দেয় তারা হচ্ছে আহলসুন্না তাদের কোন ভিন্ন কোন নাম নেই কোন দল নেই কোন গোষ্ঠী নেই তারা আহ এক নামে পৃথিবীর বিভিন্ন প্রান্ত দেশে তারা থাকতে পারে থাকতে পারে তারা কোন প্রাচ্যে পাশ্চাত্য ভিতরে মাঝখানে যেখানে থাকুক না কোন পৃথিবীর তারা আহলসুন্না ও জামা বলে বিবেচিত হবেন সমস্ত মানুষ আল জামা শব্দের অর্থ হচ্ছে যে একতাবদ্ধ হয়ে থাকা কারণ অনেকেই সুন্দর অনুসারী বলে দাবি করে কিন্তু একতাবদ্ধ থাকে না ভাগ ভাগ ভিন্ন ভিন্ন দলে দলে গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে তারা কখনো হতে পারে জামা তারা জামার দিকে সম্পৃক্ত হতে পারবে না এজন্য শুধু সুন্নি বা আহনা বললে হবে না তাদেরকে সবসময় বলতে হবে আহ জামা এখন জামা বলতে কেউ কেউ বলছেন যে সাহাবা কাম কে বোঝানো হয়েছে কারণ সাহাবায় কাম তারা হচ্ছেন জামা এরা হচ্ছে তখনকার সময় ফুল জামা আল দিয়ে আসার কারণে অর্থাৎ এই জামায়াতকে সাহাবাহকরামকে যারা পরিপূর্ণ অনুসরণ করে চলবে তারাই হচ্ছে পরবর্তীতে সুন্নত জামাতের অনুসারী বলে বুঝতে পারবেন এর বাইরে যদি একজনও থাকে কেউ পৃথিবীতে যিনি সাহাবাদের অনুসরণ করে চলেন তিনি একা হলেও তিনি জামাতের অনুসারী কারণ জামাত হচ্ছে সাহবা একরাম সাহবা একরাম অনুসারী হলে সোল্লা সাল্লা সুন্নতর অনুসারী একদম বাস্তব চিত্র ছিল সাহাবায়করাম সল্লাহ আসলাম সুন্নতের বাস্তব চিত্র সাহবাইকরাম তারা দেখিয়েছেন কিভাবে সুন্নত অনুসারী যদিও যদি তারা ভিন্ন পথে চলে ভিন্ন ভাগ হয়ে যায় সূন্যতল দাবি করে ভাগ ভাগ হয়ে যায় দলে দলে বিভক্ত হয়ে যায় গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় বা কোন পার্টিতে বিভক্ত হয়ে যায় তারা আসলে সুন্নতল জমাত জমাত হইতে পারবে না সুন্নি অনেক আল্লা তাল খাস রহমত যে পরিপূর্ণ যখন হয় দেখতে পাচ্ছি একটা হচ্ছে জামা দুইটা একটার সাথে একটা ওত প্রত জড়িত কখনো একটা থেকে আরেকটা আলাদা হতে পারে না এই জন্য সাহবা এরাম হওয়ার কারণে সর্ব সালেন সুন্না জামা তারা সুনত এবং জামাতের অনুসারী সুনতের অনুসারী জামাতের অনুসারী দুইটা একসাথ থাকতে হবে এর বাইরে কেউ আলাদা হলে সুন্নতের বাইরে অনুসরণকারী যারা আছে তারা হচ্ছে শিয়া খাওয়ারেজ এরা আছে আবার জামাতের বাইরে করে যারা আছে এদের মধ্যে আছে যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে এবং তারা নিজস্ব দল নিয়ে আলাদা হয়ে গেছে ইসলাম থেকে এরকম বহু জিনিস আছে তারা মূল স্রোত থেকে আলাদা হয়ে গেছে তারা সুননতল জামাতের বাইরের মানুষ এই জন্য সুনত ওল জামায় শব্দটি সরাসরি শহীদ আকিদার সহি মানহাজের সহি লোকদেরকে সামিল করে যারা হতে পারে তারা কোন মাধাবের লোক এবং অনুসরণের ক্ষেত্রে তারা কখনো পিসপা হয় না যখনই সূন্যত আসে তারা মাঝাবের উপরে এটাকে স্থান দেয় হাদিস হাদিস কে স্থান দেয় যখনই তারা কোন আকিদার ক্ষেত্র তারা মনে করে যে হাবায় সেই তারা থাকবে কোরআন এবং সুন অনুসরণ করে চলবে বিশ্বাসী ছিলেন তাদের মধ্যে আঁকিতে কোন পার্থক্য ছিল না সুতরাং এই এই মানহাজ যারা চলেছে তারা হচ্ছে আহলুসুন্না জামা কখন আহলুসন্না জামা তাদের নাম করা হয়েছে বলা হয়ে থেকে হিজড়ি দ্বিতীয় শতাব্দীতে এসে তাদেরকে আতবাউল বলা হতো যে তারা কোন একটা অর্থাৎ ফেলে আসা কোন নিয়ম অনুসারে তারা চলছে নতুন নতুন কোন পদ্ধতিতে তারা চলে নাই যারা এই চলেছে তাদেরকে বলা হতো ফেরকা বলা হতো তাদেরকে বিভিন্ন রকমের আহ গোষ্ঠী বলা হতো যেমন শিয়া যেমন খারেজি যেমন মতী যেমন জাহামি যেমন কাদারি যেমন জাবরি যেমন নাসিবি এভাবে তাদেরকে বলা হতো কিন্তু যারা সুনাদ কে অনুসরণ তাদের আর ভিন্ন নাম নেই তারা আল হাসনাল জামা অর্থাৎ মৌলিক মৌলিক জিনিস এদেরকে তখনকার সময় আল আহ বলতো তারা সাধারণ মানুষ বলতো অত এই সাধারণ মানুষের ভিতরে এই পরিপূর্ণভাবে তখন ছিল তাভাবে নীতিকে পরবর্তী যারা ফেরকায় বিভক্ত হয়ে গেছে মোর্চা জেলারা বা তারা যে তারা ওদেরকে বলতো যে তারা সাধারণ মানুষ আর তারা নিজেদেরকে বিশেষ মানুষ মনে করত কারণ তারা বিবেকবাদী ছিল মনে করত নিজেদেরকে এবং তারা এই আলাদা নিজেরা ভিন্ন নাম দিয়ে আলাদা হয়ে যায় তাদের উপরে এই নামটা নিজেরা নিজেদের অটোমেটিক চলে আসে কারণ যখন আলাদা হয়ে গেছে অন্যেরা তখন নিজেরা বলছে আমরা আহলেসন্না সুনকে অনুসরণ করেছিলাম আর আমরাই আমরা জামা আমরা একতাবদ্ধ থাকি আমরা ভাগ ভাগ খাওয়া পছন্দ করি না আমরা এক ইমামের অধীন যতক্ষণ ইমাম করবে সালাত সুন্নার বিরোধী কথা সরাসরি বলবে না ততক্ষণ পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধানের বিরোধী আমরা করি না আলোসোনের একটা বিরাট গুরুত্বপূর্ণ দিক এবং তারা সে অনুষ্ঠানে অনুসরণ করে চলে মূলত সুন্না এবং জামা দুইটা একটা একটার পরিপূরক কখনো একটা একটা থেকে আলাদা হতে পারে না রসুল্লাহ সাল্লাম এই শব্দটি ব্যবহার করেছেন আপনারা জানেন রসুল্লাহ সাল্লাহ জীবনের শেষ অংশ যখন বলা হল তাকে যে বিভিন্ন বিষয়ে আলোচনার ফলে রসুল্লাহলাম তাকে জিজ্ঞাসা আলোচনা জমাত কোন কারা সঠিক পথের উপর থাকবে গুলো আলোচনা হল রসুল্লাহলাম সেখানে জামা শব্দের উল্লেখ করেছেন একাদিসে এসেছে কিতাব একাদেশ এসেছে সাত আফতারক উম্মিল উম্মা আলা ফেরকা এ উম্মিহাত্তর ভাগে বিভক্ত হবে সবাই জাহান নামে যাবে ওয়াহিয়াল জামা রাসুল নিজে এদের নাম দিয়েছেন জামা অর্থাৎ যারা একতাবদ্ধভাবে থাকে এককভাবে থাকে এবং একসাথে সাহবাইকরাম তাদের মধ্যে আকিদাগত কোন বিভক্তি আকিদা বা মানাজ দলীয় কোন বিভক্তি কখনো দেখা যায়নি যারা সাহবাইকরামের এই মত পথের অনুসরণ করে চলবে তারা জামা বলে বিবেচিত হবে রসুল্লাহলাম বলেছেন যে তারা এই পথের অনুসরণ করে চলবে মূলত এখানে একটা জিনিস উল্লেখযোগ্য হচ্ছে যে কারা এই জামা এটা কিন্তু রসুল্লাহাম অন্য হাদিসে এসেছে রসুল্লাহলামকে জিজ্ঞাসা করা কোন কোনটা শুদ্ধ আমরা কিভাবে বুঝতে পারবো রসুল্লাহ আসলাম তখন বলেছেন মা আনা আলী হুয়াস হাবি যার উপর আমি আছি এবং আমার সাথীরা যে পথে আছে সেই পথের উপর তোমাদেরকে চলতে হবে এই পথটা হচ্ছে আহলসুল্না জামা আহ জামা রসুল্লাহ আসলাম অন্য হাদিসে বলেছেন বুঝানোর জন্য যে সঠিকভাবে যে কাদেরকে অনুসরণ করতে হবে তখন তিনি একটি বলেছেন স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন যে এর বাইরে যেন না যাওয়া এর বাইরে গেলে পদ হবে এবং যাহার ভয় দেখিয়েছেন সেটা হচ্ছে তিনি বলেছেন আলাইকুম বেসুন্নতি আমার সুনতকে আমার আদর্শকে মেনে চলবে ও সুন খোলাফায় সুন্নতকে তোমরা অনুসরণ করে চলবে আল মাহ যারা হেদায়তপ হেদায়তের পথের প্রতিদায়তিয়েছেন নিজেরা হেদায়তায় আমার পরে সমস্ত সেগুলো ভালো করে দৃঢ়ভাবে ধারণ করবে ও আদু আলিহা বিনাজেজ গোয়ালির দাঁত দিয়ে সেটার পর কামড়ে থাকবে অর্থাৎ কোন গোয়ালির দিয়ে কোনো কিছু কামড়ে থাকলে যেভাবে ছুটে যায় না তবে তোমরা সেটাকে কামড়ে থাকবে বুঝিয়ে দিয়েছেন আহলসুন্নত জামাত হচ্ছে পথ তাদের মধ্যে সবচেয়ে সময়ের পথ এবং তারা যে পথে ছিলেন সেই পথে চলার নাম হচ্ছে যতক্ষণ পর্যন্ত উম্মত একতাবদ্ধ ছিল ততক্ষণ পর্যন্ত সেটা জামাচ্ছিল পৃথিবীর প্রান্ত দেশের একজন মানুষও এখন সেই পথে থাকে তিনি একাই আল জামা এই জন্য সালেন সাল বলতেন আলাই কেবিল জামা ওয়াহেদা তুম জামা কি তুমি চিনো জমাত হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি একা হলেও যদি জমাতের সালবে সালাহিনে অনুসরণ করে অর্থাৎ একজন ব্যক্তি হয় এবং পৃথিবীতে মানুষের মানুষের সংখ্যা বেশি অন্যদিকে চলে যায় তারাও কিন্তু তারা ভিন্ন পথে চলে গেছে বলে বিবেচিত হবে তারা পথে থাকবে না কারণ সালভে সালহিনের পথের বাইরে তারা চলে গেছে যদিও তারা বেশি হোক তারা জমাতে হতে পারবে না অর্থ হচ্ছে অনেক বিরাট গোষ্ঠী কিন্তু বিরাট গোষ্ঠী হইতে পারবে না কারণ যখন একতাবদ্ধা এই জন্যই দেখেন মানুষদের একমাত্র আহমেদ ইবন দুইজন মানুষ আবার তিনজন মানুষ বা চারজন মানুষ বা গুটি কয়েক মানুষ ব্যতীত সমস্ত মানুষ একমত হয়ে গেছে কোরআন মাখলুক কিন্তু আহমাদ ইবী হামল একমত হননি তখনকার সময় জামা কোথায় ছিল জমা ছিল আহমদ সাথে কারণ তিনি সলবে সালের মতেন আবু হানিফা মা আলিক শাফিএুত ছিলেন তিনি ছিলেন সাঈদের মত তিনি ছিলেন সাহাবিদের মতো তিনি ছিলেন মহম্মদ রসোলা সালাম মানাজের উপর যে আল্লাহ সিফা এটা হতে পারে না এটা কোরআনে করিম আল্লাহ তালার এই বাণী এটাকে সৃষ্ট বলা যাবে না এটা আল্লাহ তালার বাণী কোন গুণ কোন তার আল্লা কোন সিফাত কখনো সৃষ্টি নয় সুতরাং আল্লাহ তাল তিনি একক ভাবে সে মত পোষণ করলেও তিনি ছিলেন মানহাত জামাতের অনুসারী এই জন্য জামাতের আকিদা তিনি উল্লেখ করছেন অর্থাৎ সাহাবা ইকরাম চলে গেছেন যে তরিকার উপরে তা বিন্দা চলে গেছেন যেই পথের উপরে ইমামরা ছিলেন সেই পথের আকিদার কথা তিনি এখানে উল্লেখ করবেন এজন্য তিনি তিনি আহলসুন্না উল জামা শব্দটি উল্লেখ করেছেন এখানে একটি জিনিস দাঁড়ান দরকার যে সুন্না শব্দটি কখনো কখনো পরীতে ব্যবহৃত হয় লোকটি রাফিদি অর্থাৎ শিয়া শিয়াদের বিপরীতে ব্যবহৃত হয় উম্মতে মুসলাম এখনো মৌলিক ভাবে দুর্ভাগ্য বিভক্ত পৃথিবীতে একটি হচ্ছে আসুন জামা সুন্নি আকিদা যাদেরকে শিয়ারা বদনামী করে বা বিভিন্নভাবে বিকৃত করে বলে থাকে আহলেতা এরা ইচ্ছা করে অপমান করার জন্য এটি বলে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ সোল্লা সাল্লা সাল্লাম এই পথে অনুসরণ করতে আলাইকুম সুন্না বলেছেন সুন্না অনুসারী হতে বলেছেন বা সুন্না খুলাফার মাহদিন আদুল আলহব নওয়াজ বলেছেন এই জন্য এই পথটি হচ্ছে সঠিক পথ এই পথের অনুসারী হতে রসুল বলেছেন এটা হচ্ছে সুন্নি পথ এর বিপরীত যে পথটা সেটাকে রাফেদাদের পথ বলা হয় বা সিয়াদের পথ বলা হয় এই পথটি দ্বিতীয় অংশে ব্যবহৃত এর বাইরে ব্যাপক আরেকটি অর্থ আছে আল জামা থাকার কারণে সেটা হচ্ছে যে জামা থাকার কারণে অর্থ হচ্ছে যে যারা জামা হয় থাকেনি তারাও এর পথ থেকে বেরিয়ে যাবে সুন্নার অনুসারী শিয়ান রাফেদিন শিয়া নয় কিন্তু শিয়া রাফেদির মধ্যে পার্থক্য হচ্ছে রাফেদা হচ্ছে যারা আহুবকর উমর আদিআল খেলাপথকে অস্বীকার করে তারা হচ্ছে রাফেদি আর শিয়া হচ্ছে যারা আলিদা দিলামকে বেশি করে দুইজনের হচ্ছে এটা হচ্ছে শিয়া একটু পার্থক্য আছে বর্তমান জমানের বেশিরভাগ সিয়াই হচ্ছে রাফেদি অর্থাৎ তারা বহু হাদিসে বর্ণিত এবং সাহবা গুরুত্ব দেখে কখনো এই জন্য সোহিয়া পোশনকারী কিন্তু আহ জামাহা যখন আসছে তখন সেখানে আসলো আহস্ল জামাতের মধ্যে যারা ভিন্ন ভিন্ন দল হয়ে গেছে যেমন কেউ বিভক্ত হয়ে গেছে খাওয়ারেজ যেমন জাহামিয়া যেমন কাদারিয়া জবরিয়া এভাবে ভাগ হয়ে গেছে তারা আবার আহস থেকে আলাদা হয়ে যাচ্ছে এই অংশটুকু মৌলিকভাবে দেখা যাচ্ছে যে আলোসনতুল জামাতের শব্দটি বলার কারণে অসুল ফেরাক যত ফেরকা ইসলামে বেরো হয়েছে সমস্তগুলি বেরিয়ে গেছে যে আহ জামাত যারা হবেন তারা হবেন না শিয়া শিয়া তারা হবেন না রাফেদি তারা হবেন না জাহমি তারা হবেন না মরজিয়া মর্জিয়া তারা হবেন না কাদারিয়া তারা হবেন না জাবেরিয়া এবং তারা হবেন না ময়তাজিলা তারা হবেন না আশায়রা তারা হবেন না মাতুরিদিয়া এটা হচ্ছে মূল কথা এর বাইরে যারা থাকবে সে তারা হচ্ছে আহ সুন জামা যারা সাহাবায় সঠিক অনুসারী এবং যারা এদের সবাই এবং যারা ইমাম সত্যি হেদায়তের ইমাম যারা চলে গেছেন তারা যে পথ দেখিয়েছেন সেই পথে তারা চলে তারা জন্য তারা আহলুসন্না জামা এর বাইরে মানুষ ভাগ ভাগ হয়ে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হতে পারে পৃথিবীর আনাচে কানাচে যেখানেই যে কেউ মূল দল থেকে মূল স্রোত তারা থেকে ভিন্ন তারা ভিন্ন দল বলে হবে মানু সুন জামাত বলতে এদের কে বোঝানো হয়েছে এর বাইরে এদের অনুসারী এদের মতের কথা এদের আকিদার বাইরে একটু যদি কেউ যায় তাহলে সে সহিদার থেকে দূরে সরে গেছে এই কথাটি বলতে হবে এই জন্য আমাদের ইমাম अबूजाफर तहबिरल्ला आलई प्रथम विस्तारित उल्लेख करणना बया बयान आखिर तेहल सु আহিলামাতের আকৃদার বর্ণনা তিনি দিচ্ছেন তারপর তিনি কি করলেন কাদেরকে বোঝানো হয়েছে সেই উল্লেখ করে একটা ব্যাপক থেকে সংক্ষিপ্ত সারে বললেন সবাই আকিদা উল্লেখ করবেন না তিনি সেখানে মূলত তিন ইমাম উল্লেখ করবেন যেহেতু তিনি তিন ইমামকে ভালো করে জানেন তাদের আকিদার সম্পর্কে ভালো করে তার স্টাডি আছে এবং তার মুখস্থ আছে এবং তিনি জানেন ভালো করে তারা কি পোষণ করেন তিনি হচ্ছেন এই তিন ইমাম সম্পর্কে তিনি উল্লেখ করেন একজন হচ্ছেন ইমাম আবু হানি ফেতার নরমান আরেকজন হচ্ছেন ইমাম আবুসুফ এবং কথা শব্দ উল্লেখ করেছেন কারণ তারা সহি আকিদের উপর ছিলেন সহি মানহাজির উপর ছিলেন শহীদ পথের উপর ছিলেন এবং এটা আকিদা তহলে সুন্না এই জন্য বলা হয়েছে এখানে তিনি এদের নাম বিশেষ করে উল্লেখ করার কারণ হচ্ছে আসলে তিনি তো এই মাঝে লোক ছিলেন এই মাঝে লোক থাকার কারণে তিনি এই করেছেন ফেকা যেমন তিনি মাধবের নিয়েছেন আকিদাটা এই মাধবের নিয়েছেন এই জন্য এটা একটি গুরুত্বপূর্ণ আসলে পরিণত হয়েছে যে সমস্ত ইমামরা আসলে সহিদার হচ্ছিলেন এই ইমামরা যে আকিদার হয়েছিলেন একই আকিদা পোষণ করতেন ইমাম শাহি রহমতুল্লাহ আলাই তিনি আমরা ভালো করে জানি মাহমুদিনের ছাত্র ছিলেন ইমামালিকের আকিদেও ছিলেন বিশুদ্ধ রহমতুল্লাহ আলাই তিনি তা আকিদা শ্রেষ্ঠ ছিলেন আলহামদুলিল্লাহ তাঁর আকিদেও বিশুদ্ধ ছিল অন্যরূপ মাহমুদিন হাম্বল তাকে ইমাম ইমাম আহ বলা হয় ইমামসুল্লা জামা তিনি বিভিন্ন বর্ণনা আলোচনার খোরাক হয়ে রয়েছে এবং সেটা সবসময় আলোচিত হবে গেল যে এই ইমাম সত্যিকার অর্থে আকিদা তো আহসোনাত উল্লেখ করবেন আমাদের ইমাম কাদের ইমাম আবু হানিফার এবং আবু ইউসুফ মহামুদিন হাসান আকিদা তিনি উল্লেখ করবেন এই উল্লেখ করার কারণে একটি জিনিস সুবিধা হয়েছে এটা যে কোথাও যদি কোন আমরা পরবর্তীতে কোরআনার ভিত্তিক আলোচনা দেখতে পাবো যে কোথাও যদি কোনো সামান্য মাসালা যদি কোনো দ্বিমত থাকে সহি আকি দেয়ার ব্যাপারে এসে যায় তখন আমরা যেন সহি সহিপদটি নিতে পারি যেন তিনি উল্লেখ করেছেন যে আমি যা উল্লেখ করবো সেটা হচ্ছে আবু হানি ফের আকিদা ইউসুফ তাহলে জামা সুবিধা হয়েছে এটা যদি কোনো কারণে আমরা দেখি যে কোনো মাসালাতে তারা যেন মানুষ যেন আবু হানিফা যদি হইও যায় বা ওদের কোন কথা যদি কোন অস্পষ্ট থেকে যায় তাহলে আমরা যেন সহি আকিদে গুরুত্ব দিই যেন তিনি প্রথমেই আজ আকিদে তাহলে সুনোয়াল বলেছেন তারপরে এদের কথা বলেছেন আকিদের সুনোয়াল জমা আমি এটা বুঝি তিনি এটা বুঝেন এবং সেটা আলোচনা করেছেন আমরা ইনশাআল্লাহ ইমাম ইমামদের আলোচনা এবং কোন কোন জায়গাতে একটু আলোচনার বিষয় আছে কোন কোন জায়গাতে আসলে আখির আলোচনা জমাতে ছাড়াও ভিন্ন ব্যাখ্যা কেউ করেছে করেছেন জায়গাগুলো আমরা চিহ্নিত করে কোন পর্ব ইনশালা আর বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ রব আমিনালাম আলাইকুম ওরহামতুল্লাহি